نعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده له فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أسرف الله بالحق بشيرا ونزيرا وداعيا الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشدى لمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة يقول الله سبحانه وتعالى إن أتبع إلا ما يوحى إليك شمايته فقصة الشيطان واللولي أمراه قطة كلاسر عرو عقلتكي كبشيني الشارك السلام সেটি হচ্ছে সূন্যায়ের অনুসরণের গুরুত্ব এর মর্যাদা এর ফলাফল এবং এর আমরা ফলাফলের পর আলোচনা করেছি যে বিষয়গুলো সেটি হচ্ছে সূন্য ক্ষেত্রে বাদত্বের ক্ষেত্রে সুনার যেই সম্পর্ক রয়েছে সম্পৃক্ততা রয়েছে সে বিষয়গুলো আলোচনা করেছি এবং সূন্যায়ের এই আলোচনার পরে আমরা যেখানে গিয়ে গত ক্লাসে শেষ করেছিলাম যে কিভাবে যারা আছে তাদেরকে আমরা কিভাবে এই আলোচনাটুকু এই জন্য গুরুত্বপূর্ণ যে সবাই শুনার দাবি করবে এবং সবাই মনে করে যে আমরা অনুসারী শুধু দাবি করে যে তা নয় বরং সোনার অনুসারী হিসেবে তারা দাবির পাশাপাশি তারা নিজেদের নামে আহ জামা তারা নিজেদের নাম মানে একটা জামা ইত্যাদি নাম দিয়েছে তো এই যে আসলে বিভিন্নতা মানে সুনার ক্ষেত্রে কার সত্যিকার অর্থে সুনার অনুসারী এদেরকে কিভাবে আমরা পরিচয় লাভ করবো এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি জানার জন্য সত্যি কথা হচ্ছে ইসলামের প্রথম যুগ অথবা আর করুন মুখ বলা যে যুগে যে যুগে যে যুগে শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করেছেন যাদের বাপার সুরাহ সাল্লাসলাম প্রশংসা করেছেন সাহাবিদের যুগ তাবি এবং তবে তাবিনের যে যুগ ছিল সেই যুগে এটি প্রয়োজন ছিল না মানে কোন লোককে সুন্না রি অথবা সুন্নি অথবা হালুসন্না এই ধরনের নাম দেয়া অথবা মানে আহ সালাফ অথবা সালাফ মানে নাম দেয়া মানে কোন মধ্যে ছিল না কারণ তখনকার মানুষের মানদণ্ড ছিল যে মানদণ্ডের ভিত্তিতে মানুষদেরকে পরিমাণ করা সহজ ছিল বোঝা যেত যে কে সত্যিকার শোনার অনুসারী কে সত্যিকার শোনার অনুসারী কিন্তু বিষয়টি ব্যতিক্রম হয়ে গেছে যেহেতু আহ বা মানদন্ডের যে সূচক এই সূচকের পরিবর্তন ঘটেছে मानुषर का उल्टा मैं विकृति रुचि विकृति मानुषर भारे ठीक जिन उपर हाटे क्योंकि परिस्थिति एम हो गुष पायर हाटे माथार ऊपर हाटे पाओ गल्टा गेसर मध्य सल्लाह सल्लाम এ নিয়ে একটা গভীর আলোচনা হয়েছে যদি সুযোগ থাকে আমরা অন্য কোনো টিয়াল ক্লাস আলোচনা করব ইহালিসী মাখরিজাহুম তুল্লাহ বর্ণনা করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদিকে تعس وانتكس ویয়শিকা ফালান তাকাশ হাদিসটা মাদ্রাসা মুলাসাফাতুন বিশিত স্পষ্ট করেছে যে আব্দের যে গোলাম তার জন্য ধ্বংসামের যে গোলাম তার জন্য ধ্বংস যে সুন্দর চাদরের মকমলের চাদরের গোলাম তার জন্য দুনিয়া থেকে দেওয়া হয় কিছু যথেষ্ট সন্তুষ্ট থাকে খুব আনন্দে আয়সে বলে থাকে ওই তা সখে যদি না দেওয়া হয় যদি দুনিয়া থেকে না পায় তাহলে অসন্তুষ্ট হয়ে যায় তাই তার ধ্বংস হোক ওয়ান स्वभावी घटे स्वभाव मूलत स्पष्ट कर दिए जरूरी मानदंडन हो जा सत्य मिथ्या मध्य पार्थक्य कर अवकाश थकबेना देखते पाई आज के लक्ष्य करी कुन्ता सुन्नी, कुन्ता सुन्नी को शून्य को निर्धारण करानदंड যদি আপনি মিলাদ করলেন তাহলে আপনি শুননি আর যদি মিলাদ না করলেন তাহলে আপনি বাহাবি আপনি শুনি না মানে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে এইবার এখন মানদণ্ডটা নির্ধারণ করা হয়েছে এইভাবে সুন্নি বলতে বুঝাচ্ছেন যিনি মিলাদ করবেন তিনি শূন্য আর যিনি মিলাদ করবেন না তিনি হয়েছেন রাহাবিদ কিন্তু রসুল আদৌ কি মিলাদ করেছেন মিলাদের কোন আলোচনার নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় হচ্ছে ফরজ নামাজের পরে মোনাজাত করলেই সন্নি সুনি চিনেটায় খুব সহজেই আর ফরজ নামাজের পর মোনাজাত না করলেই রাহাবিদ খুব সহজ পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে ফরত নামাজের পরে এখন একজন লোক মানে সুন্নি এবং ওয়াহাবি কিভাবে পার্থক্য করবে মসজিদের মধ্যে নতুন মুসল্লি আসছে দেখা যাক এটাকে মানে বের করা যায় কিভাবে তখন সে তার সাথে আলোচনা করতেছিল কিন্তু কোন আলোচনায় মানে সুন্নি না এটা বের করতে পারতেছে না নামাজ মানে দেখলো যে না সুন্নি আর ওয়াহাবি বুঝে আছে কারণ সুন্দর একটা মানদণ্ড করেছে যে সিগারেট যদি পান করে সে হচ্ছে সুন্দর আর সিগারেট পান না করলে সে হচ্ছে মানে সুন্নি হয় মানে এমন মানদণ্ড করেছে এভাবেই মানে অনেকগুলো মানদণ্ড যেখানে আযান সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন এটা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাল ইয়াকূলু হুয়া ইয়াকূলুল মুয়াজ্জিন তো এমন ভাবে বলবে যেমন মুয়াজ্জিন বলেছে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই হাদিসের শব্দস হয়ছে কিন্তু এখন সেটা নয় সেটা হচ্ছে বিহাফের বিধানগুলো এবং শরুত আমল যেটা একশাত করে এর মধ্যে ফু দিয়ে দুই লাগালে এটা হলো সুন্নী আর লাগালেন না তো আপনি যতই আশা করছে তাদের পরিচয় কি কারা সুনের অনুসারে মানে এটাকে মানে পরিচয়টুকু বের করে নিয়ে আসাও কঠিন হয়ে গেছে মানুষ বিভিন্ন ফেরকায় বিভিন্ন গুরুপে বন্ধী আবদ্ধ হয়ে গেছে। আবদ্ধ হয়ে যাওয়ার কারণে সুন্নাতের পরিচয়টাকে মানুষের কাছে এখন কঠিন হয়ে গিয়েছে এ বিষয়ে বর্তমান যারা দায়িত্ব রয়েছেন এবং ইয়ের দায়িত্ব ছিলেন তিনি একটা সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে সুন্নাত বা আহলু সুন তাদের জন্য বিশেষ নামে আর প্রয়োজন তাদের কোন নাম থাকবে না তাদের বিভিন্ন গ্রুপিং থাকবে না তাদের সুনির্দিষ্ট কোনো নাম থাকবে না যে নামের দিকে তারা নিজেদেরকে পরিচয় না যে ইমামের মানে তারা মানে আনুগত্য করবে ইমামের দিকে নিজেদেরকে সম্পর্কিত করবে যে আমাদের ইমাম হচ্ছে অমুক এই ধরনের কিছু থাকবে না অর্থাৎ এই মাধ্যমে তিনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে এটা একটা গ্রুপ নয় বরং তাদের যেই নাম সেই নামটাই হচ্ছে তিনি বলেছেন যে কোন অন্য কোন নাম নেই অন্য কোন পরিচয় নেই সুননা অনুসরণ করলেই সে একমাত্র মানে সুন্নাতের অনুসারী হলো আর সুনাতের যারা অনুসারী হয় না মানে সূন্যত পরিপালন করে না বা শূন্য দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিভঙ্গি তারা অনুষ্ঠান করে না দেখা যায় যে তারা কেউ কেউ না ঈদ আল বিভিন্ন মতবাদ বিভিন্ন বক্তব্যের দিকে তারা আলাপিত হয় কেউ এই বক্তব্যের দিকে কেউ এই দৃষ্টিভঙ্গির দিকে কেউ ওই ধারণার দিকে কেউ ওই মানে চিন্তাধারার দিকে হয় অথবা अथवा कारो नेत दिखे चले जाए गुरुकर उमुकेमु सुन्नासार्थी मे तक परिचय करता आलोचना आसबी इनशाला धीरे धीरे कैकटी बैशिष्य विषय আলোচনা করবো প্রথম যে বিষয়টি আলোচনা আমরা সুনায় এদের করার জন্য দলিল রস করবে কোনো ব্যক্তির অনুসরণ করবে না শরীর রসায়ন করবে তখন দলিল অনুসরণ করবো কোনো ব্যক্তির সুনির্দিষ্ট ব্যক্তির রসায়ন করবে না কারণ ব্যক্তির বক্তব্য নেয়া দিতে পারে ব্যক্তির আলোচনা কথা ব্যক্তির ফটোয়া ব্যক্তির নেওয়া দিতে পারে কিন্তু ব্যক্তির অনুসরণ নিরঙ্কুশ করার কোনো অবকাশ নেই এবং নিরঙ্কুশ অনুসরণ করবে না সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি অনুসরণ করবে দলিলের এখন সবাই সবাইকে দলিল অনুসরণ কর দলিল কি এইটা আসলে আমাদের কাছে স্পষ্ট করতে হবে মানে সব স্বাভাবিকভাবে যদি দলিল কি জিনিস সেটা আমরা বুঝি আমরা অনেকে মনে করে থাকি যে কোনো বইয়ের মধ্যে লিখে আছে এটাই হচ্ছে দলিল মধ্যে লেখা থাকলে নাহিম ওহিংসারা কোনদিন অর্জিত হয় না সুতরাং দলিল যেহেতু অল্মের মাধ্যমেই মূলত এই সব কিছু সব বিষয় সাব্যস্ত হবে সুতরাং ওহিন হচ্ছে একমাত্র দলিল আর অন্য কিছুই দলিল না এখন কেউ এসে যদি বই থেকে দলিল দেখায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা বক্তব্য হতে পারে অনেক বইয়ের মধ্যে মনে করেন যেমন আমরা গত পরশনে কোন দিন দেখতেছিলাম এই সবচেয়ে বড় বিভ্রান্ত কণ্ঠস একজনের আলোচনার মধ্যে সে দেখলাম যে মানে ইমাম শাহিদ রহমতুল্লাহ কিতাব উম নিয়ে এসেছে দলিল হিসেবে কিতাব উম যদি নিয়ে আসা ওম মানে মা বুঝলেন না ওম নয় কিতাবল আপ মানে বাপ দুটো নিয়ে আসলে লাভ আসবে না শুধু কিতাবাস কিতাবীম ওয়াল আপ যদি আসা হয় মানে মা বাপ উদের কিতাব যদি আসা হয় তারপরেও দাম নেই যদি সেই দলিলটা কিনা হয় যদি ওহি না হয় দলিলটা কিনা হয় অহি না হয় আর ওহি বলতে যেটা বুঝায় খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ কথা ওহি হচ্ছে কিতাব এবং শূন্য আবার এনেকে থাকে যে ওহিটা কিতাব রং বাইরে অন্য কিছু না ওহি হচ্ছে কিতাব এবং শূন্য মানে ওহিটা শুধু করেন করতে পারেন যে শুধু করানো চৌহি আর এই কারণে একদম লোক পদ্রষ্ট হয়েছে বৃদ্ধান্ত হয়েছে তারা মনে করেছে শুধু কোরআন চৌহি আর শূন্য ওহি নয় মূলত শূন্য ওহি কিন্তু শূন্য ওহিটা ইসলাম মন গোড়া নিজের পক্ষ থেকে দিয়েছেন এমনটি আল্লাহ তালা একেবারে কোরআন করিমের মাধ্যমে স্পষ্ট করে কি করে নিশোধ করেছে তারা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে কাজগুলো করেছেন এগুলো নিঃসন্দেহ নিজের পক্ষে স্পষ্টভাবে বলে দিচ্ছেন আমি শুরু করো আন তাহলে সে বিভ্রান্ত তাহলে সে বিদ্ধান্ত আর ওহি হিসেবে যদি শুরু করে আন কে মনে করে সুন্না কে মনে না করে তাহলে বুঝতে সে দলিল লেখাতে কি হয়েছে বিভ্রান্তের মধ্যে রয়েছে এই অর্থ হচ্ছে কথা হলো তারা সুন্না এর অনুসারী হবে না তারা আহ শূন্য নয় শূন্যার অনুসারী নয় এই জন্য সুনার অনুসারী নয় যেহেতু সুন্না হচ্ছে মূলত এই দুইটার সমন্বয়ই হচ্ছে সূন্য্যা এই জন্য স্পষ্ট করে হারিসিমন থেকে কথা বলে দিয়েছেন সুতরাং কোরআনের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ এবং কোরআন এর সাথে সম্পৃক্ত আর এই কারণে কালিম তার নুনিয়ার মধ্যে খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন সেটা হচ্ছে আর সাহিদা রয়েছেন যদি কারণের এই বন্দী করতে পেরেছে তাদের কথা কেন গ্রহণ করলাম যেহেতু হুম আহমাহরফানি কোরআনকারী নাজ এই বিষয়টুকু তারা বুঝতে পেরেছে এই জন্যই এটা বোঝা দিয়েছে তাদের কথা আমরা গ্রহণ করব সাহাবিদের কথা গ্রহণ করবো কারণ যে প্রেক্ষাপটে কোরআনকারী অবতীর্ণ আমরা জানি সাহাবিদের যে প্রেক্ষাপটে কোরআন অবতীর্ণ হয়েছে ঠিক ওই প্রেক্ষাপট গুলো দেখবো যে সাহাবি না করতে যেগুলো কালিং এর বিভিন্ন প্রেক্ষাপট যখন উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে কোরআন অনেক বক্তব্য স্পষ্ট হয়েছে অনেক বক্তব্য কি স্পষ্ট হয়েছে এই সেখানে সাহাবিদের কথাটাও গ্রহণ করা হবে তবে সেটা দলিল নয় সেটা আইন নয় আইনজন্য কি এলমের পথে এলকে কে উপলব্ধি করার জন্য এলকে জানার জন্য এম আত্মস্থ করার জন্য সেটা মাধ্যম বা একটা পথ তারপর বলতেছে মালা এল যে তুমি মানে মানুষের যাতেলাফ আছে কে কি বলছে কে কোথায় কি বলেছে এই সব কিছুকে তুমি একসাথ করে এটা মানে একটা মানে কম্পাইল করলে একটা একসাথ করলা সমন্বয় করলা সংকরণ করলা অমুক ও কথা বলেছে অমুকে কথা বলেছে এটার নাম জ্ঞান মানুষের রুচির মধ্যে একতলাপ রয়েছে ঠিক কিনা মানুষের বক্তব্যের মধ্যে একতলাপ হয়েছে মেজাজের মধ্যে একতলাপ রয়েছে তারপরে তার সৃষ্টিগত বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একতলাপ হয়েছে তারপরে সবচেয়ে বড় একতলা সেটা হচ্ছে তার উপলব্ধি এবং জ্ঞানের মধ্যে কি রয়েছে একতলা মতামত রয়েছে সুতরাং এই জন্য একজন লোকের একতলা পুল্লী যে গ্রহণ করতে হবে এবং একজন একদম বিশাল একটা বৃষ্টি একতলাভ করেছে আল্লাহ রব্দুল্লাহিনে স্ত্রীরা আল্লাহ এই কথা বলেছেন আবিল্লাহ তোমরা কি আল্লাহ মতামত করতেছ এখন এই কথা নিয়ে এসে যদি কেউ বলেন যে আল্লাহ রব্দুল্লাহ আবিন আছেন কি নেই এই বিষয়ে মত রয়েছে তাহলে এটার নাম জ্ঞান এই মাসাল মধ্যে দুই কাল রয়েছে দুই কাল থাকুক দশ কাল থাকুক থাকতেই পারে কিন্তু এই গ্রহণযোগ্য জ্ঞান হচ্ছে যেটা উহির মাধ্যমে সাব্যস হয়েছে সেটাই জ্ঞান এই জন্য কতগুলো হয়েছে এই মাসাল আবহাওয়ার কথা বলেছেন শাহির রহমদুল্লাহের কথা বলেছেন আহমদুল্লাহের কথা বলেছেন এর অর্থ এই জ্ঞান জ্ঞান হচ্ছে আসলে এই আলোর মধ্যে আমাদের রুকুন করতে পারছেন সেটা হচ্ছে একসাথ করো তাহলে কি হবে তাহলে এ মুখের কথা আর রাসুলের কথা এ দুটার মধ্যে তুমি একটা বড় ধরনের মূর্খতার মধ্যে পড়লা রাসুলের কথা সমান্তরালে জনের কোনো ব্যক্তির কথা কেটে আসলা আমি সাইফুলের কথা আর আল্লাহ রাসুলের কথা ইমামের কথা দেখার কোন আমাদের সিয়া হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে আমাদের কথা হচ্ছে আমাদের মূলনীতি হচ্ছে যেটা সেটা হলো দরিলের ক্ষেত্রে আমাদের একটাই কথা হলো আল্লাহ যেটা বলেছেন যেটা বলেছেন এটাই হচ্ছে এই শূন্য অনুসারীদের একমাত্র সাহার একমাত্র স্লোগান একমাত্র পদ্ধতি এই প্রসঙ্গে শেখর ইসলাম আল্লাহ রহমতুল্লাহ ফতোহার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটা কোট করলাম তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হিসেবে যে ব্যক্তি বলে মানুষের উপর বাইতামূলক থেকে যে করে ইমাম কি করতে হবে অনুসরণ করতে হবে যে ব্যক্তি এই কথা বলে যে ব্যক্তি বলে এটা শেখুল ইসলাম রহমতুল্লাহ সবাই তো অ্যালোর্ড দেব এরকম কথা শুয়া দেয় এখন কোনো ব্যক্তি নেই যে এই কথা বলে না আল্লাহ কালিম খুব কম সংখ্যক লোক আছে যে বলে যে না এরকম কথা সঠিক না কিন্তু সবাই এরকম কথাই বলে সবাই কি কথা বলে এই কথা বলে কি বলতেছেন যে ব্যক্তি বিরোধিতা করা যাবে না উল্টা করা যাবে না তার কথা মানে বিপক্ষে দেওয়া যাবে না তখন তার হুকুম কি তাকে কি বলবো আমরা তখন শেখুল ইসলাম উত্তর দেন মান যে এই কথা বলবে ইউসেথা তাকে তবা করতে বাধ্য করা হবে ইউস্যাথা বলা তাকে তবা করতে বাধ্য করা হবে অর্থ কি কোন ক্ষেত্রে বলা হয় তবা করার জন্য বলুন কোন ক্ষেত্রে বলা হয় যখন তোমরা অথবা ইমান বিনষ্টকারী এমন করে আমল করে থাকে তখনই তবা আর আসবে তখনই কথা আসবে তখন এই জন্য ইসলাম তাই বলছেন তাকে তবা করার জন্য বলা হবে অনেকে তাকে হত্যা করা হবে তাহলে আল্লাহ আলমিনের কথা আর মোহাম্মদ সাল্লা কথা ছাড়া আর কোনো কথা নেই আর কারো কোনো কথা নেই মানে এখানে কথা মনির হিসেবে যদি বেশ করতে হয় তাহলে এই দুজনের কথাই গ্রহণযোগ্য হবে কিন্তু কারণ হিসেবে এই বক্তব্যের মূল কারণ হচ্ছে কারণ অনুসরণের জন্য শর্ত হচ্ছে কোনো ব্যক্তিকে মাসুম হতে হবে মানে নিষ্পাপ হতে হবে বুঝে আসতে কিনা অনুসরণের জন্য শর্ত হচ্ছে তাকে আমি অনুসরণ করবো যেহেতু আমি তাকে দীর্ঘ একটা পরিপূর্ণ স্টেজে নিয়ে আসলাম বুঝে আসতে কিরা সুতরাং আসমা তাকে মাসুম হতে হবে বলে এই উমধ্যে মাহমুদ সাল্লাহ আর কেউ মাসুম নেই আছে নাকি সুতরাং এই ধরনের অন্ধ আনুগত্যের করা একক কোনো ব্যক্তির এই আনুগত্যের বিষয়টি দলিল দ্বারা সাব্যস্ত হয়নি এটা দলিল দ্বারা কি সাব্যস্ত হয়নি कारण जनुसारलिल अनुसार अनुसार भाव एक विषय मानी कंट्राडिका दीबीटी दलित अनुसरण चकली समर्थन करा चकली समर्थन अंत चकली समर्थन करबे अंत जो अनुसरण आज के चलते तकली আলোচনা করবো না শুধু তাকলিদের ব্যাপারে এর সাধুর ফের সহকারী রাখি কোন ব্যক্তির কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ তো এটা তো আসলে কোন ব্যক্তি ইচ্ছা কিন্তু করতে পারে না কোন মানে দলিলের কোন ধরনের তোয়াক্কা না করে জিজ্ঞাসাবাদ না করে না জেনেই কোন ব্যক্তির কথাকে একেবারে মানে অন্ধভাবে মেনে নেয় এটা হচ্ছে তাকলিফ এই তাকলিপ মূলত শূন্যের অনুসরণের ক্ষেত্রে আসছে না এ তাকলিব শূন্য অনুসরণ করার ক্ষেত্রে আসবে না এর কারণ কি তাকলিফ দলির অনুসরণ থেকে ব্যক্তি অনুসরণ দিকে মানুষদেরকে নিয়ে যায় যদি কেউ আপনি তাকলিফ করেন তাহলে তাকলিফটা আপনাকে সূন্যায় অনুসরণ থেকে ব্যক্তির অনুশীলন দিকে দাবিত করবে সেখানে ব্যক্তির অনুশরণটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে তখন মাস্টারা আসবে যে মানে অমুকের বক্তব্যকে অমুকের অনুসরণ করে বক্তব্য দেন তবে আমরা বিভিন্ন মাস্টারা আমাদেরকে প্রশ্ন করে বিভিন্ন জায়গায় তখন আমরা কোন হারিস অনুযায়ী যতটুকু আমরা বুঝেছি সেই অনুযায়ী আমরা চেষ্টা করি বলার জন্য কোথাও কোথাও দেখা যাবে প্রশ্ন পর যখন উত্তর তখন উত্তর মনোভূত হয় না মনোভূত না হলে তিনি বলেন যে এই ব্যাপারে আবহানীপুর আহমদ্দুল্লাহ রায় কি বলেছেন আমি বললাম আমি মাঝে মধ্যে একটু করে করি বলি যে আবহানিপুর আমার দেখা হয়নি বলবো কিন্তু মানে এই লোকের এই প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে মানে সে তার দল অনুসরণের প্রয়োজন নেই ব্যক্তির অনুসরণটা একটা মাসালার ব্যাপারে ইমাম আহমদুল রহমতুল্লাহ কল্যাশনের উত্তর দিলেন তিনি উত্তর দিয়েছেন তাকেই তাকে বললো যে সাধারণ লোককে বলে তাহলে সমস্ত আসার মানে হাত আসছিলেন তাকে বলতেছে যে এ ব্যাপারে সাহু কি বলেছে তখন তিনি বললেন करो करो ना, मालिकी करो ना, मालिकीर फायदा नहीं मानस कर दिए आलोचना करते आलम शेयर करते हैं इजमा कथाएं तकलीबोजा तो दिखे बराम استعاده من رحمة ابن عبد البر احمد الله واللي الكاسين عبد الذكي بو العلم عبد البر العلم على ان المقلد ليس من اهل العلم ولا من طلبه العلم مش اناصت عالم ولا غيرك متفهجه دي تقليد كلمه مقلد هو شي عالم ولا شي متعلم ولا شي عالم ولا يعني يعني جه मत आम होने से ज्ञान नहीं आलेम होबा हमें शुरियत दावी आलम होने कोबू जहर थे जहां तारीव कर আমি কি বিষয়টা করে দেওয়া হয়েছে এটা মানে একেবারেই বিবেচনাহীন কথা একেবারে বিবেক বিবরচিত কথা তো এই জন্য এই বিষয়টিকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ক্ষেত্রে আলম যে মানহাজ অনুসরণ করেছেন সেই মানহাজটুকু হচ্ছে একটাই সেটা হলো আপনি দেখবেন ইসলাম যে যখনই সুনাম অভিষয়কের কথা আসবে হাদদাসানা যে অমুকে আমাকে আমাদের কাছে হাদিস বর্ণনা করেছে তাদের কাছে না তাদের মানে কালিমা হচ্ছে তখনকার সময় হাদ দাছানা মানে তারা যে অমুকে আমার কাছে আদিস বলেছে মানে হাদিসের সূত্র দিয়ে তারা কথা বলবে তাদের থাকবে সূত্র অনেক বড় জ্ঞানী আমরা কয়েকবার তার মানে বসেছি এখন বর্তমান যুগ আপনার ফেসবুকে যারা কাজ করে দেখবেন প্রায় দুই লক্ষাধিক তার ফেসবুকে রয়েছে এক বিশাল বড় মানে জ্ঞানীদের একজন তোderive bizim kalema tuhaddasa na ma'lamun kabirun min ma'lam ahli sunnah wal jamaa'a haddasa na diy bzdibarbe jetuni shuttikar sunnar onushari era karon jara ei diy man theke man bokhto bodide ei diy tader kache kotha bolbe tarai shuttikar man sunnar onushari karon hadiser ekhanei hadiser man mul bot hocche etai sutran ei sanader bittite jara kotha bolbe shohob diye jara এই কারণেই মানে এই কথাটুকু তাই রহমতুল উল্লেখ করেছেন এবং সালাহীদের মধ্যে কেউ বলেছেন যে ইজারা ইতার রা যখন দেখতে পাবে কোনো এই কথা বলছে যে হাত দাসানা বাদ দাও তুমি কি বলতেছো সেটা বলো বহু বছর আগে নকল করেছেন শেখ ইসলাম মানে আরেকজন থেকে উল্লেখ করেছেন যারা যখন কোন ব্যক্তিকে বলতে দেখবে যে ও তুলে কোন যে আমাদের হাত বাদ দাও তাহলে বাবার হাদ দাসানাই হচ্ছে মূলত মূল এলসাহ আর শান আসলে মানুষদেরকে বিভিন্ন ভাবে সিদ্ধান্ত করছে শৈতান আর কিছুই না এই জন্য আব্দুল কালিম রহমতুলাই বলতেছেন তিনি আব্দুল কালিমতালে কিনের মধ্যে বলতেছেন যে শুদ্রানাল হাদিসনা শব্দটা ইয়ে কানাত ইনদ আস-সালাফ من সালিহ মিন আরওয়া ওয়া আহসান আল-কলাম যে এই হাদিস হাদিস এই হাদিস যে সমাজের ব্যক্তিত্ব বলতে বলা হাদিসের কথা আলোচনা করা এটা সিলসাতে মানে এর উপর নির্ভর করে মূলত সব সারেহীনের বক্তব্য নির্ধারণ করা হতো এবং খেয়াল করা হতো যে এরাই সত্যিকার সূন্যাপার পন্থি আর এই কারণেই দেখা গিয়েছে যে সুফিরা এই বক্তব্য যখন শুনতে হাত না তখন সুফিরা আত্ম করে সরে যেত মানে তখনকার সময় কথা বলতেছে এখনকার যুগে এখনকার যুগে সুফিদের হাতিজেরও খবর নেই খবর নেই তিনি বলতেছেন কারো সুফিরা এই কথা বলছে না খুঁজো এই মানে আমি না মানে আমরা আমাদের জ্ঞান নিয়ে থাকি রাজজাক বলতে আল্লাহকে বুঝাচ্ছেন رزق اللہ <سؤال> کے اللہ <سؤال> کے اس سے ہمیں ہمارے بیان لیے تاکہ ما ناخذو علم من الرزق عبد الرزاق سے کرنا بیان لینا عبد الرزق کے سید عبد الرزاق بن حمام من الرزق اور ناخذ من عبد الرزاق عبد الرزق عبد الرزاق بن حمام السنانی رحمۃ اللہ علیہ شیخ তখন তিনি বলতেছেন খালিমদুল্লাহ এই বক্তব্যের উপর তিনি কমেন্ট করতেছেন যেটা সেটা হলো তিনি বলতেছেন আল্লাহর শপথ আর যে যার যে আল্লাহ ছাড়া কোন সত্যিকার ইলা আব্দুল রাজাক ও আলসাহ আব্দুল রাজাক যদি আব্দুল রজ আব্দ আদিজের সংকলনকারীরা যদি না আসতো না আর আল্লাহ কেউ চিনতে পারত না তোমরা রজ্জা কেউ চিনতে পারতেন চিনতে তোমরা সত্যিকার আল্লাহর পরিচয় করতে তোমরা হয়তো বুঝতে পারো নি এই জন্য তোমরা এই বিভ্রান্তির মধ্যে নিজেদের মানে গোরপাক খাচ্ছ বিভ্রান্তির মধ্যে নিজেরা চলছ এই কারণেই রহমতুল আলাই বলে যে হাদিসের এই গুরুত্ব কেন এই গুরুত্ব এই জন্য যেহেতু হাদিসটাই হচ্ছে মূলতের মূল উৎস দলিলের মূল উৎস এই জন্য দলিলের অনুশন করতে হলেই আমাকে আপনাকে যেতে হবে হাদিসের কাছে বক্তব্যের কাছে এবং কালা হাদ্দ এর কাছে যে কি বলেছে কি আদিসের মধ্যে এসেছে সেখানে আমাদেরকে যেতে হবে আর এই কারণে আহ্ল হাদিস বা আদিসের হবে ব্যাপারে কি বলেছে যখন কোন আহল বলতে আছে বাংলাদেশের আহ্লাদিসের বিভিন্ন গ্রুপ আছে যে গ্রুপ বুঝাচ্ছি হাদিসের যে বক্তব্য বক্তব্যের উৎস এদের মধ্যে খুঁজে পেতাম এই জন্য এই গুরুত্বটুকু তিনি দিতেন এখান থেকে প্রথম পয়েন্টে আর আলোচনা করবো না সময় দিকে লক্ষ্য রেখে সেটা সংক্ষিপ্ত করা দরকার প্রথম পয়েন্টে যেটা আমরা বললাম সেটা হলো এরা अनुसरण करा तीन नम्बर शुद्ध कुरान अनुसरण करा कुरे सून कर मर्यादा समपरय बे मर्यादा पान होंगे व्यक्ति যারা পড়ার এবং শুনার বক্তব্য দিয়ে থাকে এবং এই প্রসঙ্গে একটা কথা বললেই না হয় সেটা বলতে হবে অন্যথা সমস্যা হয়ে যাবে সেটা হলো মানে এই দল মধ্যে আরেকটি নিদর্শনের কারণে অন্য কোন কারণে দলিলের কারণে একটি নিদর্শন হলো যেটা আহ শেখ আয়দ তার বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলছেন তার আয় দিকে ভালোবাসবে आलेम एलम कारणबा मर्यादा दीब कारण आलेम कद कर मर्जा कर मर्यादा दीबी तब आलम आलम आलेम मध्य सत्यार अम रही है कारण आम जी मैं सारा आज के समस्या देखी मध्य अने छम हो जाए এবং একটু দাঁড়ার পরে দেখা যায় যে বই পড়ার পর আমরা জানার শেষ এখন আমার আমার ফতুয়া দেওয়ার দায়িত্ব আর এই ক্ষেত্রে মানে লোকদেরকে মানে জানানো আমার বেশি অাজিব হয়ে গেছে মানে জানার পথ শুদ্ধ হয়ে যায় এই কারণে তার জানার পথটা বন্ধ হয়ে যায় তিনি মনে করেন যে আমার ফতোয়া দেওয়াটা এখন দরকার আমার এখন মানুষদেরকে এরকম দেওয়া দরকার এই মানে অল্প কিছু জানার পরে তার এই অবস্থা শুরু হয় যায় এখানে আলোচনা আমি যাবো না এই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আলম ওলামাদের পরামর্শ নিয়ে আলোচনা করতে পারবেন আমি যেটা জানি আর কি বেশি জানবো করতে এমন অনেক আছে যে দু তিনটা বাংলা বই পড়ার পরে এত বড় গ্রেট আলম যে বলবেন না সে অন্যদেরকে জ্ঞান করছে মানে মনে করেন আর এই কি জান আলমদের তো কোনো জ্ঞান নেই মানে তারা পড়া করছে তাদের কোনো জ্ঞানই নেই আর সেটা হচ্ছে তিনি বলছেন হাতটা তরাই যে আগে উড়া শুরু করে না মানে আগে পর ঘটাক তারপরে উড়ার চেষ্টা করো পর মানে পর হওয়ার আগে যদি উঠতে শুরু করো তাহলে আর উঠতে পারবা না তাহলে আর কি করতে পারবা না অর্জন না করে তারা উড়া শুরু করে দিয়েছে তা উঠতে পারবে না তাদের ব্যাপারে মানে একটি আসার মধ্যে তোমাদের মধ্যে যে ফতুয়ার ব্যাপার সবচেয়ে বেশি সাহসিক সে যার নামে সবচেয়ে বেশি দ্রুত কারণ এটার পথ খুব বেশি কঠিন সহজ পথ না এত টাকা হয়ে যাওয়ার এখানে এই যখন কোন একটা মানে বিষয়ে অস্পষ্ট বিষয় অমরবুল খত্তাহী আল্লাহ তালার কাছে নিয়ে আসা হতো মানে বিষয়টা অস্পষ্ট করেছে যে সরাসরি কোরআনে কেন টাকা বক্তব্য নেই এ ধরনের কোন বিষয় নিয়ে আসেন তোমার কাছে যুদ্ধ যারা অংশগ্রহণ করেছে সবাইকে একসাথ করতো একসাথ করে একজন একজন করে জিজ্ঞাসা করতো তোমার কি জানা আছে তোমার কি জানা আছে তোমার কি জানা আছে যদি খত্তাবাদি আল্লাহ না আমরা কয়েকটা মানে চিন্তা করার পরে আমাদের কাছে অনেক কিছুই জানা নেই অনুসরণ করো না দলিলের বাইরে চলে গেল এই কারণে আমি লাইন যারা ছিলেন তারা কিন্তু দলিল অনুসরণ করার জন্য কখনো এই কথা বলতেন এই বিষয়ে আমার জানা নেই এই বিষয়ে না জানা মানে জ্ঞানের বিষয়ে যত বেশি জ্ঞানবাণের বক্তব্য जरा सुन्नारी हो तेरा परिचय करतेब तक पाबे तरती पद्धति खुबी सहज सरल स्वभावजात एकधरण जटिलता कृतिमता रूपकतारिमता नहीं खूब सहज भाव जिन कठिन कथा नहीं विषय गुल आज के तो कठिन कर दिए इसमें इसलम गोते तुम्हार शुद्ध मैं हजूर जीवन बीच ইসলামের বিষয়ে বিষয় যে এটা আমার জানার কোন কথাই ছিল না এই জন্য কোন ব্যক্তি যদি বলেছে দিনটা কঠিন তাহলে বুঝতে হবে যে সে আসলে সুন্দর পরিপর্তি বক্তব্য দিয়েছে এবং তার বক্তব্যকে যে যত কঠিন কবি দিনকে উপস্থাপন করবে তত বেশি মানে বুঝতে হবে যে সে সুনায় রসন করে নেই সে কিছু রসন করে নাই সুনায় রসন করে নাই কারণ্লাহ সুল্লা ইসলাম সৈহাদিসের মধ্যে বলেছেন যখনু এবং আবু তার দুজন সাহাবিকে সুল্লাহ ইসলাম ইয়ামানের উদ্দেশ্য পালন করলেন বললেনা তোমার সহজ করবে কঠিন করবে না মানুষদের কঠিন করার কোন কিছু তোমাদের নেই মানে বিষয়টা জটিল করে দিও না কিন্তু জটিল করে দিয়েছে যে এগুলো শুধু অনেকে আছে যে তিনি আবিষ্কার করেছেন সুযোগ নেই বাকিরা শুধু তার করলেই চলবে ইসলাম অনুসরণ করার দরকার এত কঠিন করে দিন অথচ ইসলাম আমাদের তোমরা সহজ করো কঠিন করো না নির্দেশ দিচ্ছেন আন্তাস বাহু বা করা তোমরা একটা গাভিজ করে ফেলো খুব সহজ কথা এত সহজ কথা আপনি একটা গাভিজ করে এর মধ্যে কোথাও কোন মিল যে পাওয়া নেই কিন্তু মানে শেষে তারা বলতেছে যে আমাদেরকে তথ্য রাখে আমরা ইনশাল্লাহ কি করবো জমা করবো ইনশাল্লাহ শব্দ থাকার কারণে আল্লাহর মাস্বে সাথে সম্পৃক্ত দিতে ইনশাআল্লাহ বলে এটা কঠিন বিষয় আল্লাহ যাতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সফর ইনশাল্লা কোনো বিষয় নেই এত কঠিন ইসলামের মধ্যে কোনো বিষয় নেই স্পষ্ট করেছেন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সহজ করার জন্য কঠিন করার জন্য বিষয়টাকে যত সহজ করা যায় আবার সহজ করার অর্থই বোঝার অবকাশ নেই যে সহজ করার অর্থ হচ্ছে যত দিয়া মানে করা যায় যত বাদ দেওয়া যায় ইসলামের বাদ দিয়ে সহজ করার কথা বলা হয়নি ইসলামের বিধানটাই সহজ ইসলামের বিধানটাই সহজাত ইসলামের বিধানটাই মানুষের জন্য কল্যাণকর এর জন্য এটাকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবো এর মধ্যে বড় ধরনের কঠিন করে বিষয় নেই দেখেন তো কঠিন বিষয় থাকলে তারপরে সুল্লাহ সাল্লাহ ইসলাম বিষয়টাকে কত সহজ করেছেন দেখেন হাকেম আসছিলাম দাঁড়ানু এক দাসীকে নিয়ে আসলেন মহিলা দাসীকে নিয়ে আজাদ করতে চাই তখন উপরে মুখে বলে দেয় মুখে পর্যন্ত কি করে নাই বলে নাই তারপর হচ্ছে আমি কে বলতে আল্লাহ রাসুল कत सहजार परीक्षा शेष्चन सब गोरें नाई सहज कर दिए कोश्चन गोश्चन गोचा सहज कर प्रमाण करते दिन अनेक कठिन विषय नए दिन के निजे कठिन कर मध्य नहीं তাহলে এবার আমাদের কাছ থেকে থাকে তাহলে তারা যে সমস্ত কেউ যদি অন্তর্ভুক্ত করে থাকে তাহলে তারা সুন নয়। এক নম্বর গ্রুপ হচ্ছে ইসলামের চতুর্থ সতর্থ শতকের দিকে যখন দর্শন ইন্ডিয়ান ফিলোসফি তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আরো দর্শন যেগুলো আছে সেগুলো সবগুলো যখন অনুদিত হলো অনুবাদ করা হলো বিভিন্ন ধরনের চিন্তাধারা বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি যখন একসাথ হলো সবগুলো একসাথ করে তথাপি মুসলিম চিন্তাবিদ একদল লোক বেরিয়ে আসলো এদেরকে বলা হয় মুসলিম ফিলোসোফার মুসলিম দার্শনিক দার্শনিক বেরিয়ে আসলো কিন্তু ইসলাম এই দর্শনের চিন্তা কখনো করে না ইসলাম কোনো দর্শন নয় তা ইসলাম কোনো দর্শন নয় ইসলামের মধ্যে দর্শনের সামান্যতম কোন স্থান নেই ইসলাম হচ্ছে সম্পূর্ণ ওয়াহী সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিষয় দর্শন আর ওহির মধ্যে পার্থক্য ওহি সরাস তথ্য আল্লাহাবাহ তক্ষ্য থেকে জ্ঞান দেওয়া হয়ে থাকে আর দর্শন হচ্ছে কি যেমন আপনাকে এটা দেখালাম দেখালাম যে একটা বইও হতে পারে আরো আরো আরো কি বলেন কিন্তু এইগুলোর সাথে ইসলামের সর্বতম কোন মানে বৈধতা নেই এই জন্য ইসলামকে যদি কে বলে আলু ইসলামী মানে ইসলামী চিন্তা ইসলামী চিন্তা ধারা দেখ ইসলাম চিন্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে যাই ইসলাম চিন্তার ভিত্তিতে ইসলামী কোন জীবনধারা নেই বিষয় না এখানে যখন তারা দেখে যে এক প্রকারের দর্শন এসে একসাথ করেছে এবং এগুলো সব অনুবাদ করেছে অনুবাদ করার পরে এবার দেখে যে এগুলো নিয়ে ইন্ডিয়ার দর্শন গ্রিক দর্শন এগুলো নিয়েছে বড় বিপদ হয়ে গেছে এখন এটাকে কিভাবে ইসলামের আল্লাহকে প্রমাণ করতে পারে না জটিল অবস্থার মধ্যে পড়ে গেল কারণ দর্শনের মধ্যে এই দর্শনগুলো একসাথ করে এনে মানে যে সমস্ত জাহিন সমাজের লোকেরা যাদের কেউ ঘরে হাঁসলিটা যারা দবহীন ছিল দবহীন এসে এমনকি তাদের সবচেয়ে বড় রাসায়নিক রাজি সে আল্লাহকে প্রমাণ করার জন্য একশো একটা বদিল বের করেছে আল্লাহকে প্রমাণ করার জন্য ওই দর্শন সহ গুলো করে আল্লাহ প্রমাণ করার জন্য একসার্কের করেছে আল্লাহ অপরিহার্য অস্তিত্বের সাহায্য অর্থ কি অপরিহার্য অস্তিত্ব মানে একটা অপরিহার্য অস্তিত্ব মেনে নিতে হয় এই জন্য মেনে নিয়েছে আল্লাহ তারা একজন ডবীকে করে নিজে ডবিরা এই কান্দুর এবং এটা মানে আপনি দেখবেন আঁকা প্রথম প্রায় একশো অষ্টাশি মুখস্থ করার কারণে আঁকা প্রথম পুরা প্রথম অংশ আছে পুরোটাই এটা হচ্ছে মূলত আল্লাহ তালাকে প্রমাণ করতে চাই আমি আর এই সমস্ত দার্শনিক মার মধ্যে সে মূলত আল্লাহিন আল্লাহ নবী এবং সবাই তো ইসলাম পালন করতে হবে সুতরাং ইসলাম মতো সকল ছিল সীমাবে আল্লাহ রবাহিনী ইসলামকে দিয়েছেন দার্শনিকদের জন্য ইসলাম দেন না যে ইসলাম দার্শনিক পালন করবে তো যখন একটা দলিল আল্লাহকে প্রমাণ করা ধীরে ধীর করলো এখন তার মনের মধ্যে আল্লাহ তারা করলাম আল্লাহ তারা প্রমাণ করলাম মানুষ কিভাবে আল্লাহকে বিশ্বাস করবো দেখেছে একজন বৃদ্ধা অসীত বা বৃদ্ধা বয়স শেষ চুক্তি বৃদ্ধা বয়স শেষ হয়ে গেছে কাছে গেলো জিজ্ঞেস করলে যে বৃদ্ধা দেখি তুমি আল্লাহ যে এক এটা কি বিশ্বাস করো এটা জরুর কি তোমার अंतर मध्य संदेह तैरि कर स्वीकृति दीबे जो पृथ्वी मानूष मैं तरह से दावा ना पहुंचे ये कथा ना पहुंचे आल्ला अब्बुल एक जन आबद करते पोछ सेव ক্ষেত্রের উপর যদি সে সঠিক থাকে অর্থাৎ তার ক্ষেত্র যদি বিকৃত না হয় অসুস্থ না হয় না হয় তাহলে সে একজন হারে করেছেন তার জন্য ডাউত প্রয়োজন এটাই হচ্ছে সোভাবজাত ইসলামের বক্তব্য এটাই হচ্ছে সুন্দরপন্থীদের সহজ বক্তব্য কিন্তু সেখানে হাজারো করে দর্শন নিয়ে এখন এই দর্শনের দ্বারায় শেষ পর্যন্ত আল্লাহ রবুল আলমকে ছত্রবন্ধ করে দিয়েছে দিয়েছে। আল্লাহকে সর্বত্র নিরাজমান করে দিয়েছে আল্লাহ রবুল্লা আলমকে নিরাকরণ করে দিয়েছে আল্লাহ আবুল আলমস্ত স্থানে অস্বীকার করেছে এই সমস্ত দর্শনের প্রভাব ছাড়া কিছুই না ফলে সুন্দর অনুষ্ঠান এক নম্বর কথা হচ্ছে তারা এই সব দর্শনের যত জটিলতা যত সমস্যা আছে এর ধারে কাছেও নেই এগুলো কখনো তারা কি করবে না এগুলো তো বিশ্বাস নয় এই দর্শন ইসলামের জন্য কোনো পয়েন্ট হচ্ছে অনুরুপুল কালাম কালাম শাস্ত্র এটার নাম দিয়েছে কালাম শাস্ত্র বুঝে আসছে এখানে আল্লাহ তার কথা নিয়ে কথা নিয়ে বিপদের মধ্যে পড়ে গিয়েছে কারণ আমরা সবাই চিন্তা করতেছি আল্লাহকে আমার সীমাবদ্ধ জ্ঞান দিয়ে বুঝে কিনা শাকুল ইসলাম তুমি আহমতুলকে তারা যখন তখন আদাব স্বীকার করেছে রদ করতেছেন তখন তাদেরকে বলতেছে তুমি কিভাবে বুঝবা কথা আদাববে তখন তুমি তুমি এটা তো কথা না এই তোমার মাথা দিয়ে এই বুদ্ধি দিয়ে এই বিবেক দিয়ে তুমি কিভাবে আখ রাতের বিষয়গুলো তুমি উপলব্ধ পারবে তুমি তো দুনিয়ার বিষয়গুলো সম্পূর্ণরূপে বুঝতে এখন আসলে কথা হচ্ছে এই নেই কালাম এর মন ভিত্তি হচ্ছে আল্লাহর কথা এখন আল্লাহ যদি কথা বলেন তাহলে তো আল্লাহ কেমন আল্লাহর কথা তো দিয়েই পারে না একদম তো গ্রহ স্বীকার করছে আরেকজন আল্লাহকে বিভিন্ন ভাবে বক্তব্য আলোচনার মধ্যে না কিন্তু আল্লাহ রবীন্দ্রের বক্তব্যকে অন্য ভাবে গেছে এবং এই কালামের মধ্যে যখন আপনারা দেখবেন শুভা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কেউ আল্লাহ রব আহমিনে সত্যিকার তারা মর্যাদা দিতে পারে নাই সত্যিকার আল্লাহ আবুল আলমিনের যতটুকু মর্যাদা আছে সেই মর্যাদাটুকু তারা দিতে পারে এই কালামের कलाव। दा रुण रुण को मस्तो दारी जो जो क्यों दाम से सत्यार अर्थे मूलत सुन्नार अनुसार नए जित तर्कविद्यार विश्वास दरकार नहीं मानते बढ़ा আমা বয়সে আমি মানে সেই আপনাদের কি বলবো উনিশশো অষ্টাশি সালে আমি মান থেকে সবচেয়ে বড় যে কিতাব পথবি এটা আমি ছাত্র থেকে পড়াতাম বুঝেছি এবং এসে প্রস্তাবটা বলতেছে এত কঠিন কিতাব আর দুনিয়াতে নেই দুনিয়াতে আগে একচে বড় কঠিন কিতাব আর নেই আসলে মানে কঠিন এবং বাজে কিতাব কঠিনের সাথে যদি বাজে শব্দ বলে দিতে তাহলে অসুবিধা ছিল না কিন্তু আমাদের বলে এমন আমরা মানে এমন ভাবে এগুলো করেছি যে বোধহয় না মানে আমি তো কোন বই পড়তে পড়াতাম তখন মানে বই এভাবে দেখতাম না এরকম এখন তো দুর্বল হয়ে গেছে তো কিন্তু বিভ্রান্তি এই জন্য তো মাদ্রাসা থেকে বলে আসলে যে বই বলে আসতেছে সেগুলো কি আপনি যদি ডাস্টমিন থেকে বেরিয়ে আসেন তখন সেখানে আন্দোলনে গার্মেন দেখা যাবে তবে সে তো হয়ে লাগিয়েছে বেরিয়ে আয়োজ্য করতে হবে এই কারণে এদের কোন জ্ঞান নেই তাদেরকে আমি মনে করি বা আমি মনে করি তারা মানে ক্ষমার চুপ গুলো তার তাদের মাথার ক্ষতি এরকম করে দিয়েছে তাদের মাথার মধ্যে তো সমস্যা হয়ে গিয়েছে মানে আসে মানে যেদিন থেকে পড়ালেখা শুরু করেছে সেদিন থেকে আরম্ভ করে যেদিন পড়ালেখা শেষ করেছে সেদিন পর্যন্ত তাকে সমস্ত এই ধরনের কথাই শোনানো হয়েছে এই ধরনের কথাই পড়ানো হয়েছে এই এর চর্চা ব্যাপক যে এখানে মানে যুক্তি মাধ্যমে এমন এক পর্যায়ে হয়েছে যে শেষ পর্যন্ত আল্লাহ না কুল্লি না যুজি কিন্তু ওগুলো বুঝিনি বুঝলেন না না আল্লাহকে আমাকে আমাদেরকে পড়ানোর জন্য মানুষদের বিভ্রান্ত করার জন্য বলানো তো যে কথা বলছিস এই সুন্না রোশন করবে যারা কারণ সুন্লার মধ্যে কোথাও বলে দেয়ুজি বলে আলোচনাই করে দেয় কোন ধরনের কভায় আসে আলোচনা নেই সুতরাং এগুলো যা আছে সব করে এগুলো সুন্দর অংশের কাছে শোনা যাবে না সুন্দর অনুসারের কাছে তারা সুন্দর অংশী যা আছে তারা এটা সহজ এটাকে কঠিন করার কোন সুযোগ নেই সুতরাং জ্যোতি অন্তর্চক্ষু অদৃশ্য দৃষ্টিতে বিশ্বাসী নয় এগুলো বিশ্বাস কর बड़ा जटिलता सूत सुस्त बक्त्य जो आसन्या अनुसार इसलम के सहज भावे इसलाम गुके मैं सामान्य तो मनोशन करना बन देव दर्शन सूझ नहीं কোন ধরনের কালাম শাস্তির সুযোগ নেই তর্ক বিতর্কের সুযোগ নেই এবার ছাড়া ইমান থেকে এসেছে সে জিনের চিকিৎসক জিনের চিকিৎসক যিনি আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসা করে এমন দেমান থেকে এসেছেন বক্তা এসেছেন আল্লাহ করতে করতেছেন আমার সময় শুনতে পেলে যায় বলে মানে মক্কার এক ব্যক্তিকে জিনাক্রান্ত করেছে এবং সে আবল তাকল বকলতা বকতেছে তাকে সে জিনাক্রান্ত হয়েছে তখন এই যেমান সাহাব মনে করলো যে যদি এমনটা হয় হাজার হাজার মানুষ জিনাক্রান্ত লোককে আমি চিকিৎসা করেছি আর এই লোকটাকে দেখে যাই কি অবস্থা কেন ওই লোক যিনি আক্রান্ত হয়েছে দেখি তাকে মানে চিকিৎসা করতে পারলে তো তাহলে ভালো এবং ব্যাপক যিনি আক্রান্ত করেছেন ওই সে হচ্ছে মোহাম্মদ দেখো কেলেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম কাছে বললেন যে চাচা তো ভাই তুমি জানো আমি আমার সবচেয়ে বড় চিকিৎসক আমার দৃঢ় বিশ্বাস যে তুমি তোমার সমস্যাটা বলো কিভাবে তোমাকে যিনি আক্রান্ত করেছেন আমি তোমার বক্তব্য তোমার কথা বলো তখন তিনি কোন বক্তব্য দিলেন না কোন কথা বললেন না নিজের পরিচয় করে বললেন না তিনি বললেন আবার রিপিট করলেন কে বলছি তোমাকে দিন আক্রান্ত করেছে বিষয় আজকে এত কঠিন করে জেনেছি যে আমরা ইসলামের মধ্যে মানে আমার হাতের মধ্যে যত মানে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা আমাকে কেউ দেয় নাই আমার মাথার সমস্যাগুলো যদি ইসলামের মধ্যে আমি दूर इसमें सहज सरल सब अभ्या आज के पॉइंट आलोचना कर लो तीन भलो आसले मस्जिद में এটা বিভ্রান্ত তাদের জানা নেই আসলে এই লোকগুলো মানে এই লোকগুলোকে আমি ওই আগে আপনাদেরকে বলে দিয়েছি আসলে পড়ালেখা যদি থাকতো আরো যদি থাকতো তারা অবশ্যই আলোকিত হোক এদের অধিকাংশ লোকে মানে তারা গুরুত্ব খাচ্ছে তাদের মধ্যে ইসলামের সত্যি কার কোন জ্ঞান নেই আর এই কারণে এই লোকগুলো আসলে এই ধরনের কথাগুলো বলতেছে কারণ আমরা এই বিশ্বযুদ্ধ আলোচনা করি না কারণ এই বিষয়যুদ্ধ আলোচনার পথ আছে समस्त इमाम ज्ञान अभवने ज्ञान स्व्यतारे तब तक তবে প্রাথমিক আবার সবাই করলে চলবে না আর নসিহতের পদ্ধতি আছে যে মানুষের সামনে দেখে তোমার সমস্ত লোকের সামনে করলো সে তোমাকে রাঞ্চিত বুঝলে বুঝে আসছে আপনি কি বলে তাদের হাত নাসিহাত বুঝে আসছে তাদের হাত করতে বলার ভাই আপনি উল্টা উল্টাটা করে দিয়েছেন তাহলে এরকম হলে কোনো ব্যক্তি গ্রহণ করে না আর তাকে সবচেয়ে বড় দিক হচ্ছে নসিহতটা হতে হবে একান্তে নসিহতের প্রথম সবথ হচ্ছে কি নসিহতটা হতে হবে একান্তে দ্বিতীয় নম্বর হচ্ছে নসিহতটা হতে হবে গুলভাবে মানে যে পর্যায়ে ক্রিমিনাল হোক না কেন अपराधी जेल पड़े रुकना क्या क्योंकि नरम भाव कार कल्याण कैमना कार्य सृष्टि चाप सृष्टि किसीबा सूतर एक बिलुप अत्यंत नरम भाव होते तीत नम्बर जीता होते नसिहतर मध्यल अने दलिन दी शुद्ध मुखर कथा जो नजर बोलने অথবা দলিল্লা সাথে দলিল নবীদেরকে কোরআন মানে কিতাব দিয়েছেন কিতাবের পাশে কি দিয়েছেন আরেকটা আরেকটা মহাজা দিয়ে দিয়েছেন আয়ার দিয়েছেন তোরা আয়ার দিয়েছেন মানে যাতে করে তারা তাদের যে বক্তব্য বক্তব্য আবু আহমেদ তার কি যার মধ্যে উল্লেখ করেছেন সেটা হলো যদি কারো হতে এরকম না চলে তাহলে তাকে তার এই বিষয়ে যে ধরুন এটাকে তাহিব করতে হবে সতর্ক করতে হবে অন্যদেরকে সতর্ক করতে হবে কারণ তার মধ্যে তাহলে অন্যদিকে অন্যদেরকে সতর্ক করতে হবে এটা গলত এবং সেটা মানছে না কারণ এখন তার মানে তার সম্মান রক্ষা করার চেয়ে দিন হোট করা জড়ি হয়ে গেছে বুঝে আসছে কিনা তার এর ইজ্জতের চেয়ে তার সম্মানের চেয়ে দিনের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে সুতরাং সেখানে হবে তহাজিব সতর্ক করা হবে তাদের মধ্যে একদলকে লাঠি ছাড়া সুদা করা যায় ওই একদল আছে লাঠি ছাড়া সুদা পাওয়া যায় তাহলে ওখানে বুঝলেন না এবার বুঝলেন তো সেটা এরপরের প্রশ্নটা কোন সূক্ষ বিষয়ে সুন্নত সুন্নত আলীমদের মধ্যে মতভেদ হলে সেক্ষেত্রে আমাদের করণীয় মতভেদ হতেই পারে কারণ আমার জ্ঞানের জ্ঞান আমার যে একজন সবার একজন জ্ঞানী একজন জ্ঞান জ্ঞান সব ইচ্ছা তো আল্লাহ স্বভাব আছেন সুতরাং জ্ঞানের মধ্যে পার্থক্যের কারণে মত হতে পারে অস্বাভাবিক কিছুই না আর মত পার্থক্য যে মানে সবার বিভ্রান্ত হয়ে গেছে ব্যাপারটা এমন সামনে আলোচনার মধ্যে আসবে এক তেলাফের বিষয় সামনে কথা আলোচনা আসবেন তো এই ক্ষেত্রে মূল কথা যেটা হল যদি দলিলের কোন মানে আপনার কাছে দলিলের কোন নির্ভরতা না থাকে তাহলে আপনার কাছে সবচেয়ে যদি মনে করেন যে সে সবচেয়ে বেশি বিশ্বাস তো আপনি মনে করেন যে সে পড়ার হাদিসের দিক থেকে নির্ভরশীল তার বক্তব্য কি আপনি তদন্ত দিতে পারেন কোনো অসুবিধা তবে তদন্ত পরে একটা জিনিস আসবে তদন্ত একটা আসবে সেটা কি সেটা হাসিউল্লাহ আসসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সেটা হচ্ছে নিজের অন্তরকে ফটোয়া জিজ্ঞেস করো আস্তাউ যদিও তারা ফটোয়া দে নিজের অন্তরকে ফতোয়া জিজ্ঞেস করতে হবে যে আসলে আমি কতটুকু মানসিক প্রশান্তির মধ্যে আমার আছে যদি মানসিক প্রশান্তি না থাকে এই ধরনের কাজ করা যায় একটি হাদিস শহীদ তা বুজার উপায় কি শহীদ হাদিস চেষ্টা করেছেন তবে তার চেষ্টাটা মানে কনফার্ম ছিল শুধু তাকিবের মধ্যে মানে সমাজের উপর পরে মানে কিছু কিছু হাদিসের ক্ষেত্রে মিস্টেইক হয়ে গেছে সেটা হলো হাদিসের দুটারিক আপনার জানেন হাদিসের সনদ আর হচ্ছে মতন সনদ হচ্ছে পরম্পর যেটা আর একটা হলো আচ্ছা এই যে সনাদ যেটা সনাদ ব্যাপারে শেখ হতে মানে সহি মানে তাছি এবং যেটা করেছেন সহি সনদের উপর নির্ভরশীল বুঝে আসছে কিনা কিন্তু আগেকার ওরা মানে তারপরে হাতে হচ্ছে যারা করেছেন তারা কিন্তু সনদ এবং একসাথ করে তারপরে হুকুম দিয়েছেন বুঝে আসছে কিনা সনদ এবং হাদিসের পরিবাসে এটাকে মোতাবাহ বলা হয় আর মতনের জন্য যেটা দরকার হয় এটাকে হাদিসের পরিবাসে বলা হয় শাওয়াহেদ যারা হাদিসেব পড়ছেন তারা বলতে পারবেন মোতাহেদ সবগুলোকে একসাথ করলে তাহলে সহি করা যায় বুঝে আসছে কিনা এটা খুব কঠিন কাজ কিন্তু শেখ রহমতুল্লাহ গুলো একসাথ করেন নাই শুধু একসাথ করেছেন মানে যতটুকু তার কাছে পাওয়া গিয়েছে তিনি সেটাকে একসাথ করেছেন ফলে কোন কারা রয়েছে কিন্তু তিনি এই কি করেছেন সহি করে দিয়েছেন তার মধ্যে একটা আদিশ যেটা আদিশ উল্লা তিনি সুমিন আবার এটা আদিবাসের মতনের মধ্যে বহু ধরনের কারা রয়েছে শেখ রহমান তারা বিষয়টি উপলব্ধি করতে পারেননি আমি আমি বুঝাতে পেরেছি কিনা আর এটা আমাদের মানে কাজ নয় আমরা এক্ষেত্রে আমার উদ্দেশ্যে কিন্তু এটা নয় আমার উদ্দেশ্য হচ্ছে মানে সঠিক কথাটা বলা বোঝা কিন্তু এই যুগে তিনি যেমটুকু করেছেন सबसे बड़ नामुष मान अंधकार मध्य अंधकार कत शत बस अंधकार जेहे हादीन दह मिथ्या बनावट हदीसर संख्या लक्ष लक्ष बुण्डा लक्ष लक्षी सूतरा एक सबसे बड़ा सहयोगित कर विषय सहज कर दिए কোন হাদিসের শেষে বুখারি মুসলিম লেখা থাকলে আমাদের কি কি সেটা খুলে যাচাই করতে হবে না আপনি বুখারি খুলে যাচাই করেন যদি সেই টপিক না থাকে শুধু না থাকে যাচাই করবেন হাদিস হতেই পারে তবে সন্দেহজনক ঠিকই বলছেন কারণ তারা দুলে মুসলিম দেখিনি সহিম লেখা আছে হাদিস এটা হাদিস আছে সেই তো বুঝতে পারবে এই তো বহুল হাদিস দেখি তবে অনেককে দেখি আমাদের মুরব্বিদের কয়েকজনকে দেখছি যে অমুক মধ্যে আছে আসলে নাই এই হাদিস নাই বোখারি মধ্যে আছে নাম এগুলো বিশাল সমস্যা এখন বুখারি এত বড় হচ্ছে আপনি বোহারি তালাস করে কিন্তু তারপর কিছু কোন লেখা আছে সেটা বুঝতে পারে না এটা অন্যখান হাদিস বুঝে যাচ্ছে কিনা এটা অন্যখান হাদিস না আমি একটা এবং শহীদ মুসলিমের মানে আমার জানা শহীদ মুসলিমের হাদিস এবং একবারে গত বর্ষ মানে এন টিভি থেকে করলো যে সেখানে দুজন স্কোলার আছে দুজন স্কলারই বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্কোলার তারা মানে বলছেন যে না এরকম হাদিস আছে বলে তো জানি না কারণ বলছি যে আমার আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে এটা তো সহিম আবি জন্য একটা কঠিন বিষয় এটা খুব সহজ বিষয় না কারণ এটা ছোট বই মেয়েদের মানে মানে দুই মিনিটের মধ্যে বলে দিলেন ঠিক না এটা সহজ বিষয় এটা ছোট বিষয় না কি করে একজনের মুখে হাদিস শুনে বুঝবো সেটা शहीद आदिशी निर्भर जोग्य आरोप शहीद आदि मध्य आज मान गतकाल मैं शुक्रवार गलो समस्त मिथ्या के सही आदिशन मजिद्व मत मजिदी मैं बक्त्य ना शेनार्ज में মানে আছে বেদাতে বেদাতে প্রথম বেদাতি যে খোঁদ বাদে ওই খোঁদবার পরে আমি গিয়েছি কিন্তু যতগুলো আদিজ আদিস বলছে মৃত্যু বলে দিয়েছে এখন নির্ভর করতেছে যে লোক বলতেছে কিরা সে যদি মৃত্যুকরা কিছু করার এটাই আসল বিষয় साधारण मानसा भाषा दिए कुरान पेटुकटी दवा आप जो विषय आसते जेल दीते विषय सम्पर्क अपना जोटुकें तुकु मध्य दावत समाप्त रखते हैं बेसि मानी अतिरिक्त बाय देते जाबा कारण दावे बार लिखे এর জন্য মানে আপনি আয়াত জমা করবেন প্রথমে কোরআন এমন হাদিসের বিশাল জ্ঞান জমা করি বাসক আপনি যাবেন দিবেন এই অপেক্ষা করার সুযোগ নেই এই অপেক্ষার নেই কোথায় কোথায় জামাতে নামাজ পড়া উত্তম কোথায় জামাত মসজিদে জামাতে নামাজ পড়া উত্তম যেহেতু আল্লাহ থেকে হমদের সাব্যস্ত হয়েছে বাসায় তো জামাতের কোন মানে বাসায় নতুন আমাদের জন্য বলা হয়েছে ফরক আমাদের জন্য বাসায় অনুমোদন দেওয়া হয় বাসায় যদি আপনার মিস্টেক হয়ে যায় সেখানে যদি জামাত করার অবকাশ থাকে তাহলে হয়তো করতে পারেন जमाते मस्जिद आलमी मस्जिद मानी बेटर যদি মনে করেন যেখানে শহীদ সুনাম রসোন করা হয়ে থাকে বা সেটা ভিন্ন মাসে আলা সেটা ভিন্ন রকম কিন্তু কোন মসজিদের উপর এক মসজিদের উপর এক মসজিদের পাবেন দেওয়ার কোন সহিবিধান নেই মসজিদ সবগুলো আদিন আল্লাহ চিহ্ন সবগুলো মসজিদ আল্লাহ সেখানে শিল্প যা গ্রহিত কিন্তু মসজিদ আল্লাহর জন্য মসজিদ আল্লাহ সমস্ত মসজিদের হুকুম এক দোয়া মোনাজার জিকির এই তিনটের মধ্যে পার্থক্য কি দোয়া মোনাজার জিকির পার্থক্য রয়েছে অনেক লম্বা সময় মানে দোয়া মোনাজাত জিকির এই তিনটের মধ্যে পার্থক্য রয়েছে অনেক লম্বা কথা পার্থক্য মোনাজাত মানে দোয়ার জন্য মোনাজাত শব্দটা আসে আসে কিন্তু রসুল একটা মুনাজা করে মুনাজ দোয়া হিসেবে তখন আদিস দ্বারা সাব্যস্ত হয়নি মানে কে মনাজাক বলার কোন হাদিস নেই কিন্তু এখানে এসেছে যে সলাহের মধ্যে মুসাল্লি ব্যক্তি আল্লাহ রব আলমীর সাথে মনাজাক করে মনে এই মোনাজাতের কনসেপ্টটা সম্পূর্ণরূপে পরবর্তী সময় আবিষ্কার হয়েছে এটা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি সাল্লাহ সাল্লাম বলেননি আর দোয়া হচ্ছে আল্লাহ আব্দুল্লাহ আহ্বান করা চাওয়া আল্লাহর কাছে কিছু চাইতে চান আর দোয়া ও সানা হচ্ছে আল্লাহ তারা প্রশংসা করা সুভান আল্লাহ এটা এক প্রকার দোয়া আলার এর আল্লাহর প্রশংসা যে সমস্ত আগ কে গুলো শনি হয়েছে এগুলো দোয়া ও বুঝে আসছে কিনা এগুলোর মধ্যে দোয়া রয়েছে কি রয়েছে আল্লাহর প্রশংসা রয়েছে সানা হয়েছে আর যেগুলো যে সমস্ত দোয়ার মধ্যে শুরুতে আলাহ রয়েছে আলোহার কাছে দরখাস্ত করে দিলেন এটা হচ্ছে দোয়া ও মাস আলাহ দোয়া ও সানা আর দোয়া আলা বার্থক্য হচ্ছে দোয়া আফতাহাদ বিহী হওয়াটা মানে মোস্তাহাব মোতাহ বিহী হতে হবে এটা নিজে আবিষ্কার চলবে না বুঝে আসছে মানে দোয়া আস্তার যেমন ফরজ নামাজের পরে যেমন আল্লাহ তত্রিশ তারপরে আলহামদুলিল্লাহ এই যে মানে এগুলো শূন্যের মাধ্যমে কি হতে হবে মানে এই কথাগুলো সব্যস্ত হতে হবে কিন্তু দোয়া ও মাস শর্ত নয় দোয়া মাসার জন্য আপনার জুতার দরকার আল্লাহ জুতা ভালো সুন্দর একটা জুতা দিয়ে দাও দোয়া ও এর জন্য শর্ত হচ্ছে দোয়া ও সানাটা ঠিক যে টেক্সট এসেছিল সেই টেক্সে হচ্ছে উত্তম কি পাবে সে কারণে সব পাবে কিন্তু সুবাহান্লাহ যখন বলা হবে হাদিসের কাছে গেল করতেছেন তখন সুবাহ আল্লাহ উল্লামাই পরিপূর্ণ করে দেয় এই সবটুকু হবে না সুয়া আর এই ধরনের কোন ভাষার কোন কি নেই শর্ত নেই ভাষার কোন শর্ত নেই আপনি সেটা বাংলাতে বলেন উর্দুতে বলেন আরবিতে বলেন যে কোনো ভাষায় বলতে পারেন বুঝে আসছে আরো অনেক কথা আছে মানে সংক্ষেপে মোটামুটি এগুলো বলে দিলে আমার কি दुआ प्रथम दुआदारमोर मध्यम हदीसर मध्य सब्यस्त होने वर्णित हो सीजदारे दुआ गुलोचम से दुआलो हदीज बा জানলেও সেটা আগে কথা বলতে বলে দিয়েছি সেটা জানাতে হবে সেটা জানাতে হবে তবে জানাতে হবে সহি জানাতে হবে আপনি যেটা জানছেন সেটা সহি কনফার্ম হয়ে জানা জানতেন যে আমি আসলে জানছি এবার হলো কি একটা বিষয় হয়তো একটা সারা প্যাকেজ জানাস যেভাবে এই কুরসি এর মধ্যে চার এর মধ্যে ফুতুয়ার জন্য বসেছি যখন চল্লিশ হাজার লোকে সাক্ষাৎ বসো একজন দুই আমাদের মধ্যে ফালতু লোক না আসলাম এখানে বসে আরো শুরু করে দিলাম কেউ সাক্ষ্য দেওয়া এমন নয় বরং চল্লিশ হাজার লোকে সাক্ষ্য দিয়েছে বলছে যে এরপরে বসছি যে এরপরে একটা প্রশ্ন গোসলের ফরজের ব্যবহার ব্যবহার এসেছে গোসলের ফরজ কি কি গোসলের প্রথম ফরজ হচ্ছে ইন্টেনশন নিয়ত কারণ এবার জন্য ফরজ তারপরে এর মধ্যে পুরা গায়ে আপনি কি করবেন পানি দিবেন এটা একবার দেওয়া হচ্ছে ফরজ তিনবার দেওয়া হচ্ছে শূন্য এবং গায়ে মানে প্রত্যেকটি অংশে পানি যাতে পৌঁছে এইভাবে আদায় করতে হবে কিতাব সুলা ফাতে পড়বে এটাই হচ্ছে মূলত হাজি নবীল ইসলাম নবী সাল্লাহ ইসলামের দায়ের সুতরাং কেউ এ আসলে মানে অতিরিক্ত বললে তিনি নিজের পক্ষ থেকে বললেন শরীর চর্চা বা সাময়িক প্রশিক্ষণের বিধান কি বিনা হাজির দ্বারা জিহাদের শক্তি অর্জনের কথা বলা হয়েছে মানে শরীর চর্চার জন্য যদি কেউ প্রশিক্ষণ মানে যে ব্যায়াম আছে সেগুলো পরে আর এখানে যদি গর্হিত কোনো বিষয় না থাকে গর্হিত বিষয় কি কি গর্হিত বিষয় হচ্ছে কোনো হারাম কাজ এখানে থাকতে পারবে না দ্বিতীয় নাম হচ্ছে কোন ধর্মীয় কাজ ধর্মীয় বিশ্বাস যেমন যোগ ব্যায়াম ইউগা বলে থাকে ইউগা বুঝে এই ইউগা বা যোগ ব্যায়াম বলা হয় এগুলির মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস কাজ করতেছে এই ধরনের যদি ধর্মীয় বিশ্বাস সাথে সম্পৃক্ত থাকে তাহলে এই ধরনের শরীর মানে অনুমোদন নেই খেয়াল রাখতে মানে স্বাভাবিক যে শরীর চর্চা আছে সেগুলো করা যেতে পারে এরপর থার্ড যেটা সেটা হলো শরীর চর্চার কাজ থেকেই শেষ পর্যন্ত করা এটাই মূল কাজ হয়ে যাওয়া যদি এমনটা হয় এটাও যাই বুঝে আসছে কিনা ফুটবল খেলতে গেলে ফুটবলার পর্যন্ত ফুটবলই তার নামেই ফুটবল হয়ে গেছে এটা উদ্দেশ্য আসলে সে মূলত এর জন্য এরকম আব্দুদ এবারত করা শুরু করে দিয়েছে ওই যে আমরা আজকে বলেছি বলেছেন যেহেতু যে ব্যক্তি এই কাজটা করার জন্য তার সমস্ত প্রচেষ্টা ত্যাগ দা সবকিছুকে নিয়োগ করে সেই সত্যিকার ওই বস্তুর আবেন সবকিছুকে যদি একসাথ করেন এবং সেটাই করেন তাহলে আপনি ওই বস্তুর এবাদত পড়লেন গোলামীতিরিক্ত হলেন ফুটবলের জন্যই সবকিছু জীবন মরণ সব ফুটবলের জন্য জীবন মরণ সব ক্রিকেটের জন্যই তাহলে সে গোলাম কোন দিকে চলে যাচ্ছে ফুটবাদে গোলামি দিকে চলে যাচ্ছে বুঝতে পারছে ঠিক কোন ব্যায়াম কেউ ওইভাবে পাওয়া যাবে না শেষ পর্যন্ত সব কিছু হয়ে যাবে এই শর্তগুলো পূরণ করে যদি শরীর চর্চা কেউ করেন এটা দায় রয়েছে ও আখান আল আহমদুলিল্লাহ রব্লা